আবদুল্লাহ ইবনু উমর রদি আলাহ তু বর্ণিত তিনি বলেন নবী সাল্লা আলাই সাল্লাম একটি সেনাবাহিনী পাঠানোর জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং ওসামা ইবনু জায়দ রদি তু উক্ত বাহিনীর নেতা মনোনীত করেন কিছু সংখ্যক লোক তার নেতৃত্বের উপর মন্তব্য প্রকাশ করতে লাগল নবী সাল্লাহ সাল্লাম বললেন তার নেতৃত্বের প্রতি তোমরা আলোচনা করছো ইতোপূর্বে তার পিতার নেতৃত্বের প্রতিও তোমরা সমালোচনা করেছ আল্লাহর কোসম নিশ্চয়ই সে নেতৃত্বের জন্য যোগ্যতম ব্যক্তি ছিল এবং আমার প্রিয় পাত্রদের একজন ছিল অতপর তার পুত্র আমার প্রিয় পাত্রদের একজন